ोषक मोहम्मान शेख मोहम्मद राशिद अल मखतुम दुबईर क्राउन प्रिंस एब अमिरतर मिनिस्टर अफ डिफेंस दुबई इंटरनैशनल होली कुरान एवार्ड आयोजित आज के रतर আমরা আনন্দের সাথে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর জাকির নায়েককে দুবাই ইন্টারন্যাশনাল হোলিকোরান অ্যাওয়ার্ড গত কয়েক বছর ধরে অত্যন্ত সফলতার সাথে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে যেমন আমাদের আজকের এই তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আমি দর্শক ভাই সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আশা করি দুবাই ইন্টারন্যাশনাল হোলি কোরআন অ্যাওয়ার্ডের সাথে আপনাদের এই সহযোগিতামূলক সম্পর্কটা বজায় থাকবে আমাদের আজকের এই অনুষ্ঠান শুরুর প্রথমেই আমরা শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত তেলাওয়াত করবে পাকিস্তান থেকে আসা রফিক মোহাম্মদ তার বয়স মাত্র সাড়ে বছর সে আরবিতে কথা বলতে পারে না আজকে আমি তাকে আরবিতে প্রশ্ন করেছিলাম যে তোমার নাম কি সে আমার প্রশ্নটাই বুঝতে পারেনি তাহলে রফিক তুমি চলে আসি কী রহমানি রহি কলা হারো কি ওষ কাক ও হারো কি ওষ কাকাল وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمْ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ إن شيرو كي بكلمه من المسيح عيسى ابن مريم وجيها وجيها في الدنيا والاخره ومن المقربين ويكلم الناس في المهدي وكان له ومن এবারে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের এই আয়াতগুলোর অনুবাদ পড়ে শোনাচ্ছি স্মরণ করো যখন ফেরেস্টাগণ বলেছিল হে মরিয়ম আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করেছেন হে মরিয়ম তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও ও সিজদা করো এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো এটা অদৃশ্য বিষয়ের সংবাদ যা তোমাকে অবহিত করছি ওহির মাধ্যমে হে মোহাম্মদ তুমি তখন তাদের মধ্যে ছিলে না, যখন মরিয়মের তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণের জন্য তারা কলম নিক্ষেপ করছিল তুমি তখনও না, যখন তারা বাদানুবাদ করছিল স্মরণ করো যখন ফেরেস্টাগণ বলল হে মরিয়ম নিশ্চয়ই আল্লাহ তোমাকে তার পক্ষ হতে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন এবং তার নাম হবে মসিহ ইসা মরিয়মের পুত্র সন্তান সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবে এবং আল্লাহ আল্লাহতালার সান্নিধ্যপ্রাপ্তদের অন্যতম হবে সে দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবে এবং সে হবে পুণ্যবানদের একজন मरियम बोल हे प्रतिपालको पुरुष स्पर्श करनी सन्तान है कि भाव फेरिशा तक अल्लाह जाधु बोल हेटा हो जाए सदकअल्लाहुलीम डनाक आजकल और आगामीकाल अतिथि পেশায় তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার ড জাকির নায়ক তিনি ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করেন এবং ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলো দূর করেন এ সময় তিনি কোরআন এবং নবীর বিভিন্ন সহি হাদিসের উদ্ধৃতি দিয়ে থাকেন পাশাপাশি অন্য ধর্মগ্রন্থের কথাও বলেন এর সাথে ব্যবহার করেন যুক্তি এবং বৈজ্ঞানিক তথ্য ড জাকির নায়কের বয়স এখন উনচল্লিশ লেকচার শেষে দর্শক শ্রোতাদের করা চ্যালেঞ্জিং প্রশ্নের জবাবে অকাট্য যুক্তির উত্তর দেওয়ার কারণে ডক্টর জাকির বেশ জনপ্রিয় গত দশ বছর ধরে ডক্টর জাকির নায়েক এক হাজারেরও বেশি লেকচার দিয়েছেন বিভিন্ন দেশে যেমন আমেরিকা কানাডা যুক্তরাজ্য সৌদি আরব আরব আমিরাত কুয়েত কাতার বাহরাইন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা বৎসোয়ানা মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড গায়ানা এর পাশাপাশি নিজের দেশ ভারতেও তিনি অসংখ্য লেকচার দিয়েছেন এবারে আমি ডক্টর জাকির নায়েককে স্টেজে এসে লেকচার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তাহলে প্রিয় ভাইও বোনেরা আসছেন ড জাকির নায়েক الحمد لله والصلاة والسلام على رسول الله وآل آل وصابه اجمعین أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل يحل الكتاب تعالوا إلى قلمت سوائم بينكم بینكم اللا نعبد إلا الله ولا نشرك به شيء ولا يتخيز بعدنا بعدن بعدن عرباب من الله الله فانتولو فاكل شدو শ্রদ্ধা জনাব আরিফ জুল গুরুজন আপনাদের সবাইকে স্বাগত জানাই সেই সম্ভাষণে যেটা ব্যবহার করেছিলেন যিশুখ্রিস্ট নিজেই এটা আছে বাইবেল ও গসল লুক অধ্যায় নম্বর অনুচ্ছেদ হিব্রুতে তিনি বলেছিলেন সালাম আলাইকুম আর আরবিতে আমরা মুসলিমরা বলি আসসালাম ও আলাইকুম সবার উপরে শান্তি বর্ষিত হোক আজকের সন্ধ্যায় আমার লেকচারের বিষয় হচ্ছে ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য ইসলাম এই শব্দটার মূল আরবি শব্দ হচ্ছে সালাম যার মানে শান্তি এছাড়াও এই শব্দটার আরেকটা মূল আরবি সিল্ম যার মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এক কথায় ইসলাম মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা আর যদি কেউ সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হবে একজন মুসলিম অনেকের ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটা পৃথিবীর বুকে এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম এই পৃথিবীর বুকে রয়েছে কাল থেকে যখন থেকে মানুষ এই পৃথিবীর বুকে পা রেখেছে আর নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা নন বরং তিনি হলেন আল্লাহ তালারে প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত সর্বশেষ নবী পবিত্রকরণে বলা হয়েছে ফাতির, অধ্যায় নম্বর পঁয়ত্রিশ আয়াত নাম্বার চব্বিশ করা হয়নি প্রত্যেক সম্প্রদায়ের জন্য প্রেরিত হয়েছে পথপ্রদর্শক পবিত্রকরণে এরকম পঁচিশ জন নবী গনের নাম উল্লেখ করা হয়েছে যেমন ধরেন আদম নু ইব্রাহিম ইসা মুহাম্মদ সবার উপরে শান্তি পরিষিত হোক পবিত্র করণে পঁচিশ জনগণের নাম বলা হয়েছে মানবতার পথ প্রদর্শক আলফুর আনুল করিম কি করেছে মানব জাতির জন্য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 बृहस्पति सन्धार साढ़े छटाय पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी सृष्टिकरता मेरे चला ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর বাইরে যাওয়ার ইসলাম একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজফার বিনসিদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানীম্মদার হুসেন উপস্থাপনায় আল্লাহ থেকে ইসলাম আমাদের কাছে ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানা দুনিয়াবি ফায়দা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ইসলাম হচ্ছে একমাত্র অ খ্রিস্টান ধর্ম যেখানে ধর্মবিশ্বাসের অন্যতম একটা বিষয় হচ্ছে যিশুখ্রিস্টকে নাসুল বলে মানতে হবে সেই লোক আসলে মুসলিম নয় যে যীশুখ্রিস্টকে নবী এবং রাসুল বলে মানে না আমরা মানি যে তিনি বলেন আল্লাহ স্বানা প্রেরিত অন্যতম প্রধান একজন নবী এবং রাসুল আমরা মানি যে তিনি হলেন খ্রিস্ট অর্থাৎ মসিহ আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহ তালার আদেশে মৃত মানুষকে জীবন দিয়েছিলেন বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন পবিত্র করণে ২৫ জন নবিরাসুলের নাম উল্লেখ করা হয়েছে তবে এছাড়াও বলা হচ্ছে সুর নিস্তা অধ্যায় নম্বর চার আধ নম্বর একশো এবং সুরা গাফির অধ্যায় নম্বর চল্লিশ আধ নম্বর আটাত্তর আমি তোমার নিকট কিছু কিছু রাসুলের কথা বিবৃত করেছি অন্যদের কথা করিনি তার মানে পবিত্রকরণে কিছু কিছু নবীরগণের কথা উল্লেখ করা হয়েছে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই পৃথিবীর বুকে এক লক্ষ চব্বিশ হাজার নবীর এসেছেন তবে যেসব নবী রাসুল এসেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সা্লা সাল্লামের আগে তারা এসেছিলেন শুধুমাত্র একটা জাতির জন্য আর যে বাণী তারা প্রচার করেছেন সেই বাণীগুলো মেনে চলা পালন করার প্রয়োজন ছিল কেবলমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য যেমন ধরেন যিশু খ্রিস্টভাই সাল্লা সাল্লাম তিনি এসেছিলেন শুধুমাত্র বন ইস্টাইলের জন্য শুধুমাত্র ইহুদুদের জন্য পবিত্র কোরআন উল্লেখ করা হয়েছে ইসুরা আল ইমরান অধ্যায় নাম্বার তিন আয়াত উনপঞ্চাশ আমি মনোনীত করেছি ইসাকে বন ইসরায়েলদের জন্য একজন রাসুল হিসেবে ইসরায়েলের সন্তানদের জন্য কোরআনে বলা হয়েছে সুরাসাফ অধ্যায় নম্বর একষট্টি আয়াত নম্বর ছয় যে যীশুখ্রিস্ট বা ইসালাইসাল্লাম আল্লাহর রাসুল হিসেবে এসেছিলেন বন ইসরায়েলদের জন্য একই কথা বলা হয়েছে বাইবেলেও बैवल बढ़ देखें निस्टिमेंटर गस्तुल्ब मैथ्यू अद्यान दस अनुच्छेद पांच और छय जीशु ख्रीट ता शिष्य उद्देश्य बुमरा जेंटाइल्वर पथ अनुसरण करो नाइन्टाइल कारा जा राइदीना तुम्हारा जेंटाइल पथ अनुसरण करो ना और सामारिडीन नगरे तुम्हारा प्रवेश करो ना बर इसराइल हरानम स्कुलर पथ अन्सरण करो এছাড়াও যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন এটা আছে গসল ম্যাথিউ অধ্যায় নম্বর পনেরো অনুচ্ছেদ চব্বিশ আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের হারোনের জন্য তবে যীশুখ্রিস্ট বা সালাম রাসুল হিসেবে এসেছিলেন শুধুমাত্র বন ইসরায়েলদের জন্য শুধু ইহুদীদের জন্য শুধু ইসরায়েলের হারনো মেশকুলের জন্য তবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী পবিত্রকরণে বলা হয়েছে সুরা হজাব অম্বর তেত্রিশ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয় বরং সে হলো আল্লাহ প্রেরিত রাসুল এবং সে হল সর্বশেষ চূড়ান্ত নবী এবং আল্লাহ সকল বিষয়ে যেহুদু মোহাম্মদ তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি পবিত্র গ্রহণে বলা হয়েছে অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর একশো সাত আলম আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবলমাত্র বিশ্ব জগতের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে সমগ্র মানবজাতির প্রতি রহমত হিসেবে কথাটা আবার বলা হয়েছে সাবা নম্বর আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির প্রতি দাতা এবং একজন সতর্ককারী হিসেবে কিন্তু অধিকাংশ মানুষই এখনো এটা জানে না যেহেতু নবী মো সাল্লি সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি পাঠানো হয়েছে জন্য। আর নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের গ্রন্থগুলোতেই পাওয়া যাবে এমনকি বাইবেলও উল্লেখ করা হয়েছে ওল্ড টেস্টমেন্ট পড়লে দেখবেন বাইবেলের বুক অব রিটোরনমি অধ্যায় নম্বর ১৮ অনুচ্ছেদ আঠারো বলছেন তোমাদের জ্ঞাতিবাদের মধ্য থেকে আমি একজন রাসুল মনোনীত করব। সে হবে তোমার মতো এবং আমি তার মুখে কথা দিয়ে দেব তারপর সে আমার আদেশ অনুযায়ী সব কাজ করবে এই ভবিষ্যৎবাণী যেটা বলা হয়েছে ওল্ডেস্টামেন্টে বুক অব ডিটোরনমি অধ্যায় নম্বর আঠারো অনুচ্ছেদ আঠারো আল্লাহ তালা কথা বলছেন মোসাল্লাহসালামের সাথে আর বলছেন আমি একজন রাসুল মনোনীত করব তোমার জ্ঞাত ভাইদের মধ্যে সে হবে তোমার মতো আমি তার মুখে কথা দিয়ে দেব এবং সে কথা বলবে আমার আদেশ অনুযায়ী অনেক খ্রিস্টান আছে তারা বলে এই ভবিষ্যৎবাণীটা দিয়ে যীশুখ্রীষ্টকে বোঝানো হয়েছে যদি তাদেরকে প্রশ্ন করি যে এই ভবিষ্যৎবাণীটা দিয়ে কীভাবে যিশুখ্রিস্টের কথা বোঝানো হয়েছে তারা তখন উত্তরে বলবে এখানে ভবিষ্যৎবাণীটাতে বলা হয়েছে আমি একজন রাসুল মনোনীত করব তোমার জ্ঞাতিভাইদের মধ্যে যে হবে তোমার মতো যে রাসুল আসবেন তিনি হবেন মুসালাইসাল্লামের মতো আর খ্রিস্টানরা বলে যে মুসালা ইসাল্লাম আর যিশু খ্রিস্টের মতো সাদৃশ্যগুলো হচ্ছে যিশু খ্রিস্ট এবং মুসানবী দুজনেই শান্তিতে থাকুন তারা দুজনেই ছিলেন এই হুদি তারা দুজনেই যীশুখ্রিস্ট এবং মুসা নবী তারা শান্তিতে থাকুন তারা দুজনেই ছিলেন আল্লাহ তালার রাসুল মাত্র দুটো মিল দেখেই যদি দাবি করা হয় যে ভবিষ্যৎবাণীটা পূরণ হয়ে গেছে তাহলে বাইবেলে যতজন নবী রাসুলের নাম বলা হয়েছে যারা এসেছেন মূসাল্লাহিস্লামের পরে সবাই এটা পূরণ করেছেন মূসাল্লা সাল্লামের পরে যারা এসেছেন তারা সবাই ইহুদি আর সবাই ছিলেন নবী। যেমন ধরেন নবী সুল্লাহমান ইজেকেল আইজায়া ড্যানিয়েল জোয়েল জন্দ্যাপটিস্ট তারা সবাই ছিলেন ইহুদি এবং তারা সবাই ছিলেন আল্লাহনবী যদি দুটো সাদৃশ্য যথেষ্ট হয়ে থাকে তাহলে বাইবেলে বর্ণিত আরও অনেক নবী রাসুল এই ভবিষ্যৎবাণীটা পূরণ করেছেন সত্যি বলতে যদি ভালো করে দেখেন এই ভবিষ্যৎবাণীটা একজনের ক্ষেত্রে পুরো মিলে যায় তিনি হলেন সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম যদি ভালো করে দেখেন মুসানবি এবং নবী মোহাম্মদ শান্তিতে থাকুন তারা দুজনেই জন্মগ্রহণ করেছেন প্রাকৃতিকভাবে তাদের একজন মা ছিলেন এবং একজন বাবাও ছিলেন কিন্তু যিসু বা ইসালাম জন্মেছেন অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই তার একজন মা ছিলেন কিন্তু কোনো বাবা ছিলেন না আর পবিত্রকরণে তার জন্মের কথা উল্লেখ করা হয়েছে সুরা আলহ ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর সাতচল্লিশ এ কথাটা বাইবেলে বলা হয়েছে গসপ্লব ম্যাথিউ অধ্যায় নম্বর এক অনুচ্ছেদ আঠারো এবং গসপ্লব লুক অধ্যা নাম্বার এক অনুচ্ছেদ পঁয়ত্রিশ যে তিনি অলৌকিকভাবে ছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই তাহলে আমরা বুঝতে পারছি নবী মোদাম তিনি ছিলেন নবী মুসাল্লা সাল্লামের মতো আর যিসু বা ইসালাহাম তিনি নবী মুসাল্লা সাল্লামের মতো নন এছাড়াও আমরা জানি যে নবী মুহাম্মদ এবং নবী মুসা দুজনে শান্তিতে থাকুন তারা দুজনেই ছিলেন বিবাহিত তাদের সন্তান ছিল তবে বাইবেলের কথা অনুযায়ী যিসু খ্রিস্ট বা ইসা্লাম বিবাহিত ছিলেন না তার কোনো সন্তানও ছিল না তাহলে মোহাম্মদ সাল্লাহ হলেন মুসা মতো আর যিসু খ্রিস্ট বা ইসা মতো নন এছাড়াও পবিত্রকরণ পড়লে দেখবেন এবং বাইবেল তাহলে জানতে পারবেন যে নবী মুসা আলাইসাল্লাম স্বাভাবিকভাবে মারা গেছেন আর নবী মোহাম্মদেরও স্বাভাবিকভাবে গেছেন কিন্তু অধ্যায় নম্বর চার একশো আটান্নকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে আর বাইবেল অনুযায়ীও তার মৃত্যু স্বাভাবিক না অনেক খ্রিস্টান বলে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ধরেন তর্কের খাতিরে সেটা মেনে যদিও আমি বাইবেল থেকে প্রমাণ করেছি যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়নি এখন হয় তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে নয়তো ক্রুশবিদ্ধ করা হয়েছে অর্থাৎ তিনি স্বাভাবিকভাবে মারা যাননি তাহলে ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে মোহাম্মদ সাল্লাই সাল্লাম হোলেন সালামের মতো আর যীশুখ্রিস্ট বা ইসালসাল্লাম মুসালসাল্লামের মতো নন তাহলে পবিত্র করোনার বাইবেল পড়লে আমরা জানতে পারব যে নবী মুসা আর নবী মোহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকুন তাদের দুজনকেই সে সময় মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেছিল তবে যিশু খ্রিস্ট বা ইসলাস মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেনি সবাই গ্রহণ করেনি বাইবেলে আছে গসপুল্লাফ জন মধ্যে নম্বর এক অনুচ্ছেদ এগারো তিনি সজাতির কাছে এসেছিলেন আর সজাতির লোকেরা তাকে ত্যাগ করেছিল তাহলে যিশু খ্রিস্টকে তার সময়ের মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেননি এছাড়াও মুস্তা এবং মোহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকুন তারা পৃথিবীতে ছিলেন রাজা তার মানে তাদের ক্ষমতা ছিল যে তারা মৃত্যুদণ্ড দিতে পারতেন যদি কেউ তেমন অপরাধ করত তাদের সে ক্ষমতা ছিল অন্যদিকে যিশু খ্রিস্ট বা গস হয়েছে অধ্যায় নম্বর আঠারো অনুচ্ছেদ ছত্রিশ তিনি বলেছেন আমার রাজত্ব এই পৃথিবীতে নয় আর এছাড়াও মুস্তা এবং মোহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন তারা দুজনের সে সময় নতুন আইন নিয়ে এসেছিলেন তবে যীশু খ্রিস্ট বা ইসালাই কোন নতুন আইন নিয়ে আসেননি তিনি আগের আইনকে নিশ্চিত করতে এসেছিলেন আর পবিত্র করেন এই কথাটা পরিষ্কার বলা সাফ আয়াত নম্বর ছয় যিশু খ্রিস্ট বা ইসালাই মরিয়মের পুত্র সন্তান তিনি ইসরায়েলের সন্তানদের উদ্দেশ্যে বলছেন হে ইসরায়েলের সন্তানেরা আমি একজন রাসুল হিসেবে তোমাদের নিকট এসেছি সেই আইনকে সমর্থন করছি যেটা আমার আগে এসেছে এবং সুসংবাদ দিচ্ছি যে একজন রাসুল আসবেন এবং তার নাম হবে আহম্মদ এটা হলো নবী মোহাম্মদ সাল্লাস্লামের আরেকটা নাম পবিত্রক্রা বলা হয়েছে সুরা আরফ অধ্যায় নম্বর সাত বলা হয়েছে তারা অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর নবীকে যার কথা উল্লেখ করা হয়েছে তো এঞ্জিলে দেখবেন বলা করা ও আসবেন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 পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ বাণী বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে कत कार्य हिदायत मानुषर जीवन हलो आलोकित देखो आल आलो। प्रतिशन मंगलवार सन्धार साढ़े छटाय पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल्